The solution for humanity was تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره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 দিনের কিছু কথা বলার জন্যে এবং শোনার জন্য তৌফিক এনায়াত করেছেন সে কারণে শুরুতেই আমরা রবা আলমিনের সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই মুসলমান কালিমা পাঠ করেছি ইলা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম এই কালিমা পাঠের মাধ্যমে আমরা নিজেদের পরিচয় ধারণ করেছি আমরা মৌমিন আমরা মুসলিম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের মধ্যে অনেকেই আমরা এই কালিমার অর্থ বুঝি না কালিমার ভাব জানিনা কালিমার আবেদন কালিমার দাবি এ সম্পর্কে আমরা কিছুই জানি না যার কারণে একজন মুশ্রিক এবং একজন মৌমিন মৌলিক যে পার্থক্য সেখানে আমরা এক হয়ে যাচ্ছি মুশ্রিকদের সাথে আমাদের অনেক কাজ মিলে যাচ্ছে এটার একটাই কারণ কালিমার অর্থ বুঝিনি কালিমার অর্থ জানিনি কালিমার অর্থ শিখিনি আমল করিনি যে কালিমা আমরা পড়ি যে কালিমার মাধ্যমে নিজেকে মৌমিন পরিচয় দিয়েছি লা ইলাহ ইহ মুহাম রসুল্লাহ আসুন সেই কালিমার কিছু দাবি নিয়ে আমরা আলোচনা রাখব আজকে কালিমার অর্থ নিয়ে আমরা কিছু কথা বলব প্রিয় দর্শক শ্রোতা লাহ ইহ সহজ অর্থে আমরা যেটা বুঝি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর প্রেরিত দূত অরসুল এটাই বুঝি আজকে আমরা এই বুঝার মধ্যে আরো কিছু বুঝ আরো কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যাতে করে প্রকৃত মমিন হিসেবে আমি নিজেকে রব্বুল আলমিনের কাছে দরবারে পেশ করতে পারি এই কালিমার মধ্যে শুরুতেই একটি শব্দ আছে ইলা ইলাহ মানি মাবুদ মানে যার আবাদত করা হয় আরবি গ্রামার লিসানুল আরবের মধ্যে এর অর্থ করা হয়েছে আসতুল অবুদা তাজুল হুদুয় এবাদতের মৌলিক অর্থ হচ্ছে চূড়ান্তভাবে আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়া বিনয় নম্রতা সবকিছু এই হচ্ছে আবাদতের অর্থ দেখুন ইল্লাল্লাহ লা ইলাহা এবং ইল্লাল্লাহ দুইটি কথা মাবুদ আবুদ নাই আল্লাহ ছাড়া বিভিন্ন নামে আল্লাহকে ডাকে কিন্তু সকলেরই একটা বিশ্বাস আল্লাহ বলতে একজন আছেন একজন আছেন মুর্শিদরা এটা বলতো মা না এই যে আমরা এই যে তিনশো ষাটটা মূর্তির পূজা করছি মক্কার মূর্ষিকটা বলতো এটা এই পূজা করার অর্থ এটা নয় যে এগুলোকে আমরা প্রকৃত মহাবুদ মনে করছি প্রকৃত ইলাহ মনে করছি এই নয় আমরা জানি একজন প্রকৃত ইলাহ প্রকৃত মাহবুদ প্রকৃত খাল এক একজন আছেন উপরওয়ালা আল্লাহ তালা তবে আমরা এই মূর্তিগুলোর পূজা কেন করছি মানা মা না আবুদুহুম ই করিবুনা ইফা এই সমস্ত মূর্তির পূজা তো কেবল আমরা এই জন্যই করছি যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে অন্য এক আয়াত রব্বুলিআ আলমিন বলছেন কাফেরদের বিশ্বাস তারা যে বিশ্বাসে মূর্তির পূজা করতো সেই বিশ্বাসটা রব্বুলি আলমিনে কারিমে ব্যক্ত করেছেন এইভাবে তারা বলতো হ্যাঁ যে এই সমস্ত মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদেরকে নিয়ে সুপারিশ করে আমাদের মুক্তির ব্যবস্থা করবে তারা যখন কাবেতুল মুকরমের তওয়াফ করত। يقول هذا الشهي برجمون لبأك اللهم لبأك لبأك لا شريك لك لبأك إن الحمد والنعمة لك والبلك لا شريك لك وي ركوم وقر مشرق رأو احتى التلبية پورتو لبأك پورتو كنتو تدر اي لبأك اكتو دفارنس چلو اكتو اكتو بارتوكو چلو مومن در لبأك ارشاة ترابولتو لبأك اللهم لبأك لبأك لا شريك لك إلا لك تملكه وما ملك হে আমি হাজির আপনার কোনো শরিক নাই, কিন্তু আপনি যাকে নির্ধারণ করেছেন তাদের ধারণা এই গোটা পৃথিবীকে পরিচালনার জন্য রব্বুল আলামিন একা যথেষ্ট নয় অরব্বুল আলামিনের কিছু সহযোগী আছে অরব্বুল আলামিনের ডিপুটি আছে ওই ডিপুটি গলে হচ্ছে মূর্তিগুলো যে কারণে তারা যেখানেই গিয়েছে পকেটের মধ্যে মূর্তি রাখত সফরে গেলে মূর্তি রাখত ঘরের মধ্যে মূর্তি রাখতো আবাদত ক্যারির চেয়ে মাহবুদের সংখ্যা এই বেশি হয়ে গেছে প্যারে হাজির এখন যদি মৌমিনরা এই কালিমা পাঠ করার পর ওই তাদের মতোই মুশ্রিকদের মতোই এইরকম কোন বক্তব্য দেয় যে কোনো বাবা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে জান্নাত পৌঁছাই দিবে তাইলে একজন মৌমিন একজন লাহ ইহ মুদুর রসুল্লাহ পার্নেওয়ালা তার সাথে আর ওই মুশ্রিকের সাথে পার্থক্যটা রইল গেল আমি নিজেকে দাবি করছি আমি মৌমিন আমি কালিমা পাঠ করেছি আমি মৌমিন আমি মুসলমান অথচ আমার বিশ্বাস আমার আকিদা ওই কাফেরদের সাথে ওই মুসিদদের সাথে মিলে যাচ্ছে তারাও কিন্তু এমনটা বলতো আল্লাহ একজন আছেন আমিও বলছি তারা বলতো আল্লাহর ডিপুটি আছে আমার কাজে কর্মে আমিও তো সেটা দেখাচ্ছি কালিমার দাবি এটাই কালিমার দাবি যে আমি মুহাম্মদুর রসুল্লাহ যখন পাঠ করে মুসলমান হওয়ার তৌফিক রবুল্লাহ আলমিন আমাকে দিয়েছেন আমার প্রত্যেকটা কথা হবে একমাত্র আল্লাহর জন্যে আমি জিকির করব আল্লাহ। हमें प्रशंसा करब आल्लार हमें किसू चेते हमें चाहब आल्ला दुआ कर ले दुआ करब आल्लार का सतान चाहब आल्ला प्रत्येक कथा अल्लाह मुखी प्यारे हाजरिन आपर बीन निवेदन कलिमाय विश्वास करीमार दबीओ हमें आदाय करते प्रत्येक नबी जो नबी के रब्बुल आलमीन पृथ्वी प्रेरण करस्त नबीर दबी एकटाई সালাতামকে আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন প্রেরণ করেছি তার দাবি কী ছিল হজরত নূহ সালাম তার কৌমকে কি বলে ডাক দিয়েছিলেন ফকিয়া তোমরা একমাত্র সেই আল্লাহ ইবাদত করো যিনি ছাড়া যিনি ছাড়া তোমাদের আর কোন মাহুদ নাই সে একমাত্র আল্লাহর আবাদত করোসালামের দাবি সালামের দাওয়াত শত বছর শত শত বছর তারমাত্র আল্লাহর করো তার সাথে কারো শরিক চলবে না কারো অংশদারিত্ব চলবে না হাজারত নুয় আলি সালাতামের এই দাবি কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ হজরত হুদা আলহিস সম্পর্কে বলেছেন ও ইন আহী হুদ কে আমার দিকে প্রেরণ করেছে তিনি সেখানে গিয়ে তাদেরকে তার সে ডাক তার সে আহ্বান তার সে দাওয়াত সে একটাই কথা সমস্ত নবীর একটা জায়গায় সবাই এক্লাহ আমার কৌম দরদ মাখা ডাক সম্প্রদায় কোথায় যাচ্ছ তোমরা তোমার ভালো মন্দ তোমার যাচ্ছ। মু হুদা আলি সাল্লাহাম এইভাবেই তার কৌমকে ডাকছেন দাওয়াত দিয়েছেন অন্যান্য সমস্ত নবীর মতো তিনি ওই ভাবেই দাওয়াত নবী এটাই বলেছেন তুমি পাঠ করতে পারো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন তুমি লাহ মুহদুর রসুল্লাহ পাঠ করতে পারো কিন্তু যদি তোমার আকিদা বিশ্বাস ওই মুশ্রিকদের সাথে মিলে যায় তাহলে নবীদের কিচ্ছু করার নাই তুমি ওই মুশ্রিকদের সাথে জাহান নামে চলে যাবে প্রিয় হাজরিন আমরা আমাদের আলোচনায় থাকব ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে আসব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহআর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 बसंत बिस्टी जेमन सबूज मरुभूमि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 اسعار exact and i am rick rai my name is rustan rai you are the best of peep i worship mankind entirely was like forbidding what is law and believing in allah kuntum khayrun ummatin ukhrati jatanas ta'muruna bil ma'rufi wa tanahuna 'anil munkari wa tu'minuna billah shadi my sacrifice my life and my death are all for allah sustainer of the world dekhu chamatkar shishura wa rahmatullahi <laughs> ta'ala barakatuh fi darshok srota birutir por abar apnader samne uposthit halam amra je kothay chhilam je somosto nabider দাবি একটাই ছিল সমস্ত নবীদের দাওয়াতের ভাষা একটাই ছিল সমস্ত নবীদের দাওয়াতের বক্তব্য একটাই ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুতরাং তার এ বাদত কর পেয়ারে হাজির আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন কালিমায় বিশ্বাস করেছি কালিমার দাবিও আমাদেরকে আদায় করতে হবে প্রত্যেক নবী যত নবীকে রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীদের দাবি একটাই ছিল সালাতামকে আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন প্রেরণ করেছি তার দাবি কি ছিল হজরত নূহ সালাম তার কৌমকে কি বলে ডাক দিয়েছিলেন তোমরা একমাত্র সেই আল্লাহ রে ইবাদত যিনি ছাড়া যিনি ছাড়া তোমাদের আর কোনো মাহুদ নাই সে একমাত্র আল্লাহর এবাদত করো নুয়ালাতামের দাবি সালাতামের ছিলেন শত বছর শত শত বছর একমাত্র আল্লাহর করো তার সাথে কারো শরিক চলবে না কারো অংশদারিত্ব চলবে না এই দাবি কোরআন করিমে এই আল্লাহ তালা বলেছেন আল্লাহ হজরত হুদা আলহিস সম্পর্কে বলেছেন ও ইন আুদা নুদ কে আমার রসুল নবী হুদকে দিকে প্রেরণ করেছে তিনি সেখানে গিয়ে তাদেরকে কি দাওয়াত দিয়েছেন কি বলে ডাক দিয়েছেন তার সে ডাক তার সে আহ্বান তার সে দাওয়াত সে একটাই কথা সমস্ত নবীর একটা জায়গায় সবাই এক। এক্লাহর ও আমার কৌম কত দরদ মাখা ডাক ও আমার কৌম ও আমার সম্প্রদায় কোথায় যাচ্ছ তোমরা করো। যিনি তোমাদের মাবুদ যিনি তোমাদের স্রষ্টা যিনি তোমাদের তোমার দাতা তোমার ভালো মন্দ তোমার হায়াত মু সব কিছু যার হাতে সেই মাবুদের এবাদত করো তুমি কোথায় যাচ্ছাতে হুদা আলহিসাম এইভাবে তার কৌমকে ডাকছেন দাওয়াত দিয়েছেন অন্য সমস্ত নবীর মতো তিনি ওই ভাবি সমস্ত করবে না সমস্ত নবী এটাই বলেছেন তুমি লাইল পাঠ করতে পারো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন তুমি লাহ মুহাম্মদুর পাঠ করতে পারো কিন্তু যদি তোমার আকিদা বিশ্বাস ওই মুশ্রিকদের সাথে মিলে যায় তাহলে নবীদের কিচ্ছু করার নাই তুমি ওই মুশ্রিকদের সাথে জাহান নামে চলে যাবে কোরআন আল করিমের মধ্যে রব্বুল্লাহ আলামিন বারবার এই প্রসঙ্গগুলো এনেছেন কেন এনেছেন এনেছেন ওম্মতে মোহাম্মদী সাল্ল আলী ওসাল্লামকে সতর্ক করার জন্যে কেবল আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহুআ আলি ওসাল্লামের এটা। আদম আলিহিস্লা থেকে নিয়ে ঈসা আলি সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী যত রসুলকে আমি প্রেরণ করেছি সমস্ত নবীদের সালাম সম্পর্কে আলম নিঃসাদ করছেন আমি যখন কাছে প্রেরণ করেছি তিনি তার কৌমের কাছে আমার পক্ষ থেকে নবুগতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর যে দাওয়াত নিয়ে গিয়েছিলেন কি বলেছেন তিনি বলেছেন ঘুরে ফিরে একটা কথাই আসছে বারবার বলছেন যে সালেহাল্লামের মতো তারও দাবি একটাই ছিল দাওয়াত একটাই ছিল বক্তব্য একটাই ছিল এর কাছে আমি যে হুদ আলহিস্লামকে প্রেণ করেছি আমার নবী হুদ দাওয়াত দিয়েছেন সামুদের কাছে গিয়ে একই দাওয়াতের মধ্যে অরবুল আলেমিনের উদ্দেশ্য করে বলেছেন আমহাদি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإصحاق إلها واحدة ونحن له مسلمون الله تعالى إشارت كورچن أمر نبي يعقوب جو كن مرتموكموكي جيبون شاياً نيوپونيتو تو كن تني تارشون تاندر كدكي كي بولي قال لبنيه تني تارشون تاندر كدشوكوري بولي چلن ما تعبدون بعدي أمر بور تم ركار عبادت كوربي তোমরা কি আবার অন্য কোথাও চলে যাবে নাকি যে দাওয়াত আমি দিয়েছিলাম তোমাদেরকে এক আল্লাহর আবাদত করা সেটা ছেড়ে অন্য কোথাও আবার চলে যাবে সন্তানদেরকে নিয়ে তিনি পেরে শান মৃত্যুর পর না জানি আমার সন্তান পথভ্রষ্ট হয়ে যায় কিনা তিনি সন্তানদের থেকে ওয়াদা নিচ্ছেন কার আবাদত করবে সমস্ত সন্তান এক বাক্যে বাবা ইয়কুবকে এই সান্ত্বনা দিয়েছেন আব্বা না আবুদু ইলায় হাক আমরা একমাত্র আবাদত করব আপনার ইলার أبني جايلار عبادت کرتن شدو أبنين أقنون وإله آبائك أبناء أبناء پروب و پروش ابراهيم اسماعيل اسحاق علیهم السلاة والسلام شموستو نوبرا جايل معبودر عبادت کرتن شئ ات مترو معبودر عبادت أمرو كربو کی بجاگلو شموستو نوبی در دعوات شموستو نوبی در دابی أم تر كاتش اقتائي شنطان در كاتش اقتائي وامر أمت وعمر ও আমার সন্তানের আপনজনেরা ওর আবাদিম সাল আলী গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেন আয়াত নাজিল হলো গোপন নয় আর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন আপনি আপনার আপন জনদেরকে আল্লাহ রসুল সাল আলী साफा पहाड़े आरोहन कर मक्काशासी के डाक दिलेस अबाह एट मक्कार मानुष्ठ मध्य प्रचलन छत्रु आसार आक्रमण करार भादी डाक सकल के भाव सतर्क कर हत अल्लाह रसुल सतर्क कर यस अबाह डेमर सकले ही साफा पहाड़े का दौड़े गल क्यों हमें डाको मुहम्मद अल्लाह रसुल्लासल्लम की তিনি ওই একটা কথাই বলেছেন তিনি ও বলেছেন আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথা বিশ্বাস করো বলো তোমরা এবাদত করছো আল্লাহকে মানুষ সব ঠিক আছে কিন্তু সাথে কাউকে শরীর জুড়ে দিচ্ছ আল্লাহর সাথে অংশীদার বানাচ্ছ এতে করে আল্লাহকে মানা হয় না আল্লাহ এক আবাদত একমাত্র আল্লাহর হবে অন্য কারো নয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সুরে মোহাম্মদের মধ্যে অরবুল আল আমিন এমনটাই বলেছেন কোরআন মধ্যে নবী আপনি জেনে রাখেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার কোনো শরিক নাই ইহু ওয়াহিদ ইলাহ তো একজন অন্য কোনো ইলাহ নাই তার কোনো শরিক নাই এবাদত করতে হবে তার প্রশংসা গাইতে হবে তার জিকির করতে হবে তার সেজটা শুধুই তার জন্যে কোরবানি করলে জাবেহ করলে তার নামে মান্ন করলে তার নামে সন্তান চাইতে হলে তার কাছে ইজ্জত চাইতে হলে তার কাছে তিনিই তো ইজ্জতের মালিক তিনিই তো ক্ষমতার মালিক এই বিশ্বাস পোষণ করা এই বিশ্বাস রাখা এটাই তো একজন প্রকৃত মৌমিনের কাজ এটাই তো ক্যালিমার দাবি প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়া রক্তাক্ত হয়েছেন কালিমাকে ছাড়েন নাই তিনি আপনজন ছেড়েছেন নিজের জন্মভূমি ছেড়েছেন কালিমাকে ছাড়েন নাই তিনি মদিনা গিয়েছেন যুদ্ধের ময়দানে সাহাবায় ক্রামসহ বহু রক্ত ঝড়িয়েছেন আল্লাহর সাথে কাউকে অংশীদার মানার ব্যাপারে কোনো আপোষ করেন নাই প্রিয়নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লু আলিহ আসাল্লাম ওহদের ময়দানে রসুল করিম সালের মুবরা টুকরা হয়ে যাওয়া সমস্ত সাহাবায়ে ক্রাম আল্লা রসুলের সাথে জীবন বাজি রেখে সেই করিম্লাহ মুহাম্মদুর রসুল জন্য লড়াই করেছেন কিন্তু তো ব্যাপারে কারো সাথে আপোষ করেন নাই তাই আমাদেরও কালিমার দাবি এটাই হওয়া উচিত কোন কিছুর ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করব না আমি বিশ্বাস করব। আল্লাহ ছাড়া আমার কেউ দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ একজুট হলেও আমার কোনো উপকার করতে পারবে না এই বিশ্বাস আমাকে রাখতে হবে এটাই কালিমার দাবি লা ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ কালিমার দ্বিতীয় শব্দ মোহাম্মদুর রসুল্লাহ এইখানেও আমাদের অনেক সমস্যা সমস্যা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহকে রসুল বলে মেনে নিয়েছি কিন্তু আফসুস হতাশার কথা রসুলকে রসুল বলে মেনে নিয়েছি কালিমার মাধ্যমে অথচ রসুলকে আদর্শ বানাতে পারি নাই আমার রূপ রসুলের মতো রূপ আমি বানাইতে পারি নাই আমার কথা রসুলের কথা নয় আমার আকিদা বিশ্বাস আমার চাল চলন রসুলের চাল নয় আমার আখলাক আমার চরিত্র কোনো কিছুই রসুলের মতো নয় বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করা ইয়াহুদ্দিন পথ পথকে আমার আদর্শ হিসাবে গ্রহণ করা এটা আমার কালচার হয়ে গেছে এটাকে আমি নিজের উন্নত জীবন মনে করছি অথচ আমি দাবি করি আমি মমিন আমি কালিমা পড়েছি লহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ না বন্ধুরা লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর দাবি তো একটাই আল্লাহ ছাড়া কারো এবাদত করবো না ইনশা কালিমার দাবি করতে পারব ইনশা আল্লাহ আমাদের সাথেই থাকবেন কালিমার দাবি আর অনেক পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ তে পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুন সুস্থ রাখুন সেই প্রত্যাশা شيء عشاء ركه عسكر متوك هني بدان اتشي والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب الرحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 আপনার সম্পদ কে নাট আটচল্লিশ ক্যালথরমিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সমাধান একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য मृत जीवेदारण तुमरा हेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उच्च हल्ला पूर्व पश्चिम मालिक